ধারাবাহিক ভাবে আলোচনা চলছে সিরাতফা উপরে আজকে আমরা আলোচনা করব হারবুল ফুজার অর্থাৎ যুদ্ধনি। রসুল সাল আলী হাসাল্লামের বয়স যখন ১৫ বছর তখন কোরআস এবং কয়েস বনি কয়েস নামক একটা গোত্র এই দুই গোত্রের মধ্যে একটি যুদ্ধ হয় যে যুদ্ধটাকে বলা হয় হারবুল ফুজার অর্থাৎ এই যুদ্ধটা হয়েছিল নিষিদ্ধ মাসে যেসব মাসে যুদ্ধ নিষেধ ছিল ওই মাসগুলিতে যুদ্ধটি হয়েছিল আর এই যুদ্ধ যেটা হয়েছে এটা হাতিব হস্তি বাহিনীর যুদ্ধ ছিল এরপরে মক্কার মক্কর মাঝে কোরাইজদের মাঝে সবচেয়ে বড় ধরনের একটি যুদ্ধ এই যুদ্ধে প্রথমত মানে কয়েস তারা বিজয়ী লাভ করে পরবর্তীতে আবার সেটা সেখানে বিজয় লাভ করে সুর উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন কিন্তু তিনি সরাসরি যুদ্ধ করেননি তবে তার চাচা আবু তালিবকে বা চাচাদেরকে তিনি তীরগুলিকে জমা করে দিয়েছেন একত্রিত করে দিয়েছেন আর এই হার্বুল ফুজারের মধ্যে উনি ব্যাপক ক্ষতি হয়ে যায় বিভিন্ন অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় আর এরকম যুদ্ধ লেগে থাকাটাই ছিল আরবদের মধ্যে আরবদের একটা প্রথম যেন এটা তাদের ইতিহাস ইতিহাসে পরিণত হয়েছে কেন তারা ছোট থেকে ছোট বিষয় নিয়ে তারা গোত্রে গোত্রে তারা যুদ্ধে নেমে যেত এমন কি তারা তাদের পশুকে পানি পান করানো নিয়ে তারা যুদ্ধে নেমে যেত এরকম একটা যুদ্ধ ছিল তাদের মধ্যে কাইস এবং সাল্লামের জীবনী জানা মানা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আল্লাহুল্লাহ আমাদেরকে রসুল সলিলাম জীবনে জানা এবং বুঝে জেনে তার উপর আমল করে তৌফিক দান করুন ও আখানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামক রহমতুল